আসলে বড় স্বাভাবিক ভাবে আমরা এখনো সিরিক এবং বেদাতে এবং সুন্নত এই দুটি ভালো করে বুঝে নেই বলে এরকম একটি প্রশ্ন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে মূলত সেরিক হল সবচেয়ে বড়ো গুণা শেরিকের ব্যাপারে আমরা আয়াত বলছি হাদিস বলছি এটাকে লজুলমুন আজিম বলা হয়েছে তারপরে এটাকে আয়ুজ্জামবে আকবার সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুণা বলা হয়েছে অর্থাৎ সেরকের গুণাটা হল বেদাতে থেকে অনেক বড়। অর্থাৎ সেরকের কারণে জান্নাত হারাম হয় বেদাতের কারণে ধন্যবাদ মহতারামকে পরবর্তী প্রশ্ন আমাদের এক ভাই প্রশ্ন করেছেন হিন্দু বন্ধুদের না সামলাই আবার অন্যদিকে দাওয়াত কিভাবে আগে নিজের ঘরে আগুন লেগেছে নিজের ঘরের আগুনটা আগে ডিভাইতে হবে তারপরে যায় আশেপাশে আমরা চেষ্টা করবো এই জন্য নবিসামের দাওয়াতের মূলনীতি হলো তারপরে হইল আহ আস্তে আস্তে আমরা তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই ময়দানের যারা অভিজ্ঞ যারা আহালু সিকির তাদের থেকে শিখতে হবে আল্লাপা কোরআন একাডেমি বলছেন যে কোনো বিষয়ে যেটা তোমাদের জানা নেই তারা তো মুসলিমে ছিলেন নবিসাম কিভাবে দাওয়াত দিচ্ছেন সেটা দেখতে হবে সাহবাই কিভাবে দাওয়াত দিচ্ছেন দেখতে হবে ওইটা দেখলে বর্তমান জামানার আমাদের সকলের পরিচিত ডাক্তার জাকির নায়েক হাফেজুল্লাহ আল্লাফাক তার হায়াত কে দীর্ঘ করে দিন আল্লাপাকলে তিনি নবীওয়ালা দাওয়াতের দাওয়াতের আলোকেই তিনি আমাদেরকে দুনিয়া বাসীকে দেখাই দিচ্ছেন যে আজকের এই যুগেও অমুসলিমদের কাছে কিভাবে দাওয়াত পেশ করতে হয় সেখান থেকে আমরা শিল্প ধন্যবাদ আমাদের পরবর্তী ভাই প্রশ্ন করেছেন কালিমাই ভাইয়ের মনে এই প্রশ্নটা কেন আসলো বুঝে আসলো না এটা তো তাওহিদের কালেমা এখানে আবার কুপুরি হবে মানে কালেমাটা হলো কুপুরি থেকে বাড়ার জন্য কালেমাথর তাওহিদ এবং কালে মাথর দুটি কালেমা এখানে একসাথে একত্রিত করা আছে লাহ ইউহিদ আর মোহাম্মদ হল কালেমাতুর রেসাতের কালেমা একটা কালেমার উদ্দেশ্য তো হল সেরেক থেকে বাঁচা তবে কোন কোনো ভাই এখানে হয়তো কোন ব্যাকরণগত কথা বলছেন বা কিছু বলছেন এই কারণেও মানে কারো মনে সন্দেহ হতে পারে যে বাক্যটা ঠিক নেই কিন্তু বাক্যটা ধরে এভাবেই ব্যবহার হয়ে আসতেছে ইমানের একমাত্র সবচেয়ে বড় কালেমা কালেমাতুর তহিদ এবং কালেমাতর আল্লাহ জি ধন্যবাদ পরবর্তী ভাই প্রশ্ন করেছেন মহতারাম আমি যখন একা একা নামাজ পড়ি তখন ছোট ছোটো ছুড়া দিয়ে পড়ি যখন ইমামতি করতে যাই তখন ইচ্ছে হয় বড় বড় ছুড়া দিয়ে পড়তে এটা কি রিয়া হবে আলহামদুলিল্লাহ যে যখন নিজে নিজে ছলা তাদাই করি তখন ছোট ছোট দিয়ে পড়ি আর ইমামতি করতে গেলে বড় ছোড়া দিয়ে পড়তে মন চায় এটা নবী সাল্লা সন্ন্যার খেলা এটাতে রিয়া হবে না কিন্তু সুন্নতের খেলাপ যেটি নির্দেশনা দিয়েছেন নিজে একাকে পড়ার সময় লম্বা লম্বা সূর্য করে তাহার সাথে জড়িয়ে নেওয়া আর যখন জামাতে পড়াবো সে জামাতে আমাকে হাজত আছে অনেকে জরুরি কাজ আছে এই জন্য ওখানে মোটামুটি একেবারে সংক্ষিপ্তও না বড়ও না মানে মোটামুটি যে যতটুকু দরকার এইরকম তালাবাদ করে আমি শেষ করবো যত লম্বা পড়বো সেটা নিজের মধ্যে নির্ভরশীল আরেকজনের জন্য রিয়া না তো এখানে আমার যদি উদ্দেশ্য থাকে লোক দেখানো না যে আমি হয়তো জামাত নামাজ পড়তেছি একটু লম্বা কারাদ পড়লাম এটাতে রিয়া হবে না কিন্তু আমার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি এখন বড় আলেম মৃত ব্যক্তির কোন ছবি যদি আমি ঘরে কিংবা দোকানে কিংবা আমার মানি ব্যাগের ভিতরে রেখে দেই তাহলে এটা সিরে কিংবা কোন ধরনের কোন পর্যায়ে যাবে জানতে চাচ্ছি এটা খালি মৃত ব্যক্তির কেন জীবিত ব্যক্তিরও তো একই জিনিস জীবিত ব্যক্তির ছবিও ঘরের মধ্যে টাঙ্গায় রাখা তারপর কোনো জায়গায় লাগাই রাখা এটা হিসাবে যায়জ না তো সুতরাং জীবিত ব্যক্তির যেখানে যায় না মৃত ব্যক্তিত্ব নিঃসন্দেহে এটা হারান তো সুতরাং এটা কোনো জায়গায় টাঙ্গায় রাখা মানি ব্যাগে রাখা অমুক জায়গায় রাখা কোনো জায়গায় রাখা যাবে না তবে এটা সেরেক হবে না এটা কবিরা এটা হারাম এবং যারাশীলকে কি আমার তোমরা জানাব দেওয়া হবে তো সুতরাং একটা হারাম তবে সেরে কবে তখন যখন এই ছবিটা রাখার সাথে সাথে তার প্রতি কিছু মানে সম্মান শ্রদ্ধা এরকম কিছু চলে আসে যে আমি বড় কিছু মনে করে রেখে দিলাম তখন এটা শুধু কবিরা গুণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা হোক আর কবিরা গুণা হোক এটা আর এটা সব ডিলিট করে দিবেন মোবাইল ছবি তাকলেও সেগুলো ডিলিট করে দিবেন কারণ এক সময় গিয়ে ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সেরেক চালু হওয়ার সম্ভাবনা আছে যে যখন মানুষ জানবে যে এই লোকটা বড় একজন আলেম ছিল বড় একটা কিছু ছিল তখন আস্তে আস্তে ইসলামে এর বিধান কি জানতে চাচ্ছি আসলে সব জিনিসের সাথে সেরেক লাগায় দেওয়া এটা মনে করা যাবে না যে সব জিনিস খালি সেরেক সেরেক এক জিনিস কবিরাগুনা এক জিনিস কবিরাগুনা। আপনি ছেড়ে দিলে করলে আল্লাবাক মাফ করে দেন আর সেরেকটাও আল্লাহ মাফ করেন জীবিত অবস্থায় যেটা আল্লাহ করেন আপনি সেরেক করে সেরেক নিয়ে কবর চলে গেলেন কিন্তু দুনিয়াতে যতদিন জীবিত আছেন ততদিন কিন্তু সেরেক ও হওয়ার রাস্তা আছে কারণ বড় বড় কাফের বড় বড় মুরসিক ইমান আনার পরে আল্লাপাক সব মাফ করে দিচ্ছেন এই জন্য সেরেক আপনি দুনিয়াতে জীবিত অবস্থায় যদি আল্লাপ করে পরিপ্রেক্ষিতে জায়েজ আবার বিশেষ বিশেষ অবস্থা এটা এটা যার যার অবস্থার আলোকে বিভিন্ন সময় প্রেক্ষাপটে অসুস্থতার জন্য তারপরে বিভিন্ন কারণে সাময়িক এটা ইসলাম অনুমোদন দেয় আবার ঢালাও ভাবে সবার জন্য যাবে কি জানতে চাচ্ছি হলো মুখে সালাম হাতে ওনা পায়ে সালাম যে শব্দটা এটা হয় মুখের মাধ্যমে এটা হাত দিয়েও হয় না পা দিয়ে হয় না এই জন্য ইসলামে সালাম দেওয়ার সময় হাত ও তোলা লাগে না আঙ্গুলও তোলা লাগে না কিছু তোলা লাগে না খালি মুখ দিয়ে বলতে হয় আসসালাম আলাইকুম তো পা যেটা করা হয় এটা হলো বিজাতীয় কালচার মুসলিকদের কালচার এটা বিশেষ করে আমরা এই দেশে হিন্দুদের সাথে বসবাস করার কারণে হিন্দু কালচার বৌদ্ধ কালচার থেকে অনেক জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে এইগুলা আরব দেশে ঢুকে নাই কারণ আরবেরা হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে বসবাস করে নাই তাদের মধ্যে ঢুকলে ইহুদিদের গুলা ঢুকে খ্রিস্টানদের গুলা ঢুকে আমাদের মধ্যে ঢুকে হিন্দুদেরগুলা গুলো বৌদ্ধদের গুলো কারণ আমরা তাদের সাথে বসবাস করি এই পাদরে যেটা করা হয় পদম বসে যেটাকে বলা হয় এটা মূলত হিন্দু জমিদারদেরকে হিন্দু রাজাদেরকে বিভিন্ন জনকে যুগে করা হইত করে অর্থাৎ এটা সেরে হবে না সেরেক হবে তখন যদি এটা কাউকে সম্মান মনে করে যদি সেজদার মতো করে কোপাল ঝুঁকায় যেমন কোন দিনদার মানুষ তাকে একবারে মানে এবাদত মনে করে গুরুত্ব দিয়ে সম্মান আলাদা করে দেখে তাকে যদি মাথা ঝুঁকায় সেটা সম্মান জানানোর জন্য মা বাবাকে বুঝতে হবে যে আমাকে সম্মান জানানোর মাধ্যম হল সালাম আমাকে সম্মান জানানোর মাধ্যম এটা নাগিয়ে নামাজ পড়ায় কি বেদার জানালে উপকৃত হবো বেদাতের সম্পর্ক হলো দিন মানে বেদাত টা হলো দিনের ভিতরে কিন্তু হলে সেটা বেদাত না মানে ততটুকু করতে হবে সেটা বাড়াইলে কমাইলে সেটা বেদাত কিন্তু এবাদতের জন্য যত বাড়ান যত কমান এটার সাথে বেদাতের কোন সম্পর্ক নেই যেমন এখানে মাইক লাগেছে এই মাইকের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই কারণ মাইক এটা ভিতরে না এটা এবাদতের জন্য কিন্তু আমি কথা যেগুলো বলছি সেখানে যদি কোরআন বলি সেটা গুণা হবে কিন্তু মাইকের সাথে সম্পর্ক নাই তারপর আপনার লাগাইছে প্যানের সাথে ভেদাহাতের সম্পর্ক নাই মসজিদ যত সুন্দর করি এটা এবাদতের জন্য এটা এবাদতের ভিতরের জিনিস না মসজিদ সুন্দর হবে কিন্তু জুমান নামাজ দু রেখাতেই থাকবে নিয়ম কানুন রুগে পর্যন্ত কে আমি কিন্তু যাওয়া আসার সময় এখন আমরা বিমানে যাচ্ছি আরেক সময় আসবে হয়তো আরো উন্নত মানের বাহনে করে যাবেন কোন সম্পর্ক কেউ নতুন কিছু বানায় সেটা হলো বেদা নামাজ পড়া অবস্থায় যদি মহাজ্জেন একামত দেন তাহলে কি করব। নবী সাল্লাম এই ব্যাপারে স্পষ্ট সমাধান দিয়েছেন দুই রেখাতে সলা আদায় করতেছি আমি শেষ রাকাতে আছি এমন সময় একামত শুরু হয়ে গেছে তাহলে দ্রুত গতিতে আমি এটা শেষ করবো আর যদি এমন অবস্থায় থাকি যে তৃতীয় রাকাতে আছি বা প্রথম রাকাতে আছে তাহলে আমি সাথে সাথে সলাাদ ছেড়ে সাথে সাথে। যদি অল্প বাকি থাকে সেটা কমপ্লিট করে জামাতে শরিক হবো যদি বেশি বাকি থাকে তাহলে সেটা সাথে গোনা থেকে মাপ পাওয়ার পদ্ধতিটা জানালে উপকৃত হব সেরেকের গোনা থেকে মাপ পাওয়ার পদ্ধতি হলো যে সেরেকটা আমি করছি এতদিন এই সেরেকটা পুরোপুরি ছেড়ে দেওয়া আর সেরেক করার কারণে আমার ইমান চলে গেছিল এমনকি আল্লাহ অতীতের গুণাগুলাকে নেবেন এজন্য সেরেকের তাওবা হল যেগুলো আমরা করে ফেলছি না জেনে না বুঝে বা যে কোনো সেগুলো জি আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করেন মাজার পূজা করেন তাদের বড় দলিন তারা বলেন কবরত পাকা করা এখানে দেখতে হবে তো এখন পাকা কেন কে দাফন করা হয়েছে মাটির মধ্যে আয়সারদ রানার ঘরে মাটির মধ্যে খোলা ভাইয়ের আশেধানের বছর থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত এই বারোশো আটান্ন সাল পর্যন্ত নবিসের কবর ওই অবস্থায় ছিল মাটির মধ্যে ফাঁকাও ছিল না গড় ও ছিল না কিছুই ছিল ছিল পরবর্তীতে তুর্কি আমলে এসে তুর্কি আমলে শেষ দিকে তুর্কিরা তারা পৃথিবীর কথা বলছেন তারপরেও তুর্কিরা নবিসের কবর ফাঁকা করছে এবং নবিসের কবর উপরে গম্বো বানাইছে তারপরে শুধু নবিসের কবর বানান নাই পাশাপাশি বাকি কবরস্থানের মধ্যে বরং ওই যুগের ওলামাই মেটের বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রাহমাউল্লাহ এই ব্যাপারে অনেক বক্তব্য দিচ্ছেন এবং তাকে জেলখানা যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য সেই যুগের ওলা মাইকেরাম সবাই এটার প্রতিবাদ করছেন হব পন্থে যারা আহ্ন আল জামাতাম ছিলেন কিন্তু তারা সরকারে থাকার কারণে পরে ফেলছে পরবর্তীতে যখন বর্তমান যারা আছে এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতা আসছে তখন তারা তাহিদ কায়েম করতে গিয়ে সেরে উচ্ছেদ করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে কিন্তু নবিসামের কবরে তারা হাত দেয় নাই কারণ হাত দিলে নবী আসলামের কবরের সাথে সারা দুনিয়ার মুসলমানদের সম্পৃক্ততা তখন উল্টা মুসলমানরা তাদের বিরুদ্ধে লাগে যাবে যে নবীর সরাই ফেলতো মানে মাঝে মাঝে শিয়ার উস্কানি এদের বিরুদ্ধে খেফাই দেওয়ার জন্য বিভিন্ন গুজব তো নবী আসলামের কবর যদি এরা হাত দিত তো সারা মুসলিম দুনিয়া এদের বিরুদ্ধে বিদ্রোহ করত। এই এরা বিশেষ করে মসজিদে হারাম এবং মসজিদে নবীর হাত দেয় যেভাবে না এই জন্য দেখবেন মসজিদে হারামের এত উন্নত করছে কিন্তু তারপরেও সামনে দিয়ে কিছু সেই আমলের তুর্কি আমলের কিন্তু কিছু আপনার অংশ আছে এবং সেটাকে নতুন করে আবার বানাইছে কদিন আগে মানে আগের গুলা ভেঙে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা হারাম এটা সে রেকের অন্তর্ভুক্ত এটা করা যাবে কিন্তু নবীম কবর এখানে আমাদের জন্য দলিল নয় কারো সেরেক নাও হইতে পারে যেমন কেউ কেয়াম করতেছে কেয়াম করার সময় বিশ্বাস করতেছে যে নবিসাম এখানে এসে গেছে অর্থাৎ নবিসামকে হাজির নাজির বিশ্বাস করতেছে আর সেরে আর বেদাত যে বিষয়টা বলছেন সবসময় খেয়াল রাখবেন যে শূন্য থেকে সরাসরি বেদাত হয় না শূন্যতার বেদাতে মাঝখানে একটা জিনিস আছে সেটার নাম হলো খেলাফেসম মানে ডাইরেক্ট চলে যাবেন না আমরা কি করি সরাসরি সুন্নতের বিপরীত দেখলে সরাসরি বেদাতে চলে যাই বেদাত অনেক জটিল বিষয় এই জন্য সবকিছুতে বেদাতে যাওয়া যাবে না প্রথমে সুন্নতের খেলাফ দেখলে বলবেন যে এটা খেলাফে শূন্য তারপরে বলবেন বেদাত এটা একটা বড় দাওয়াতের হেকমা প্রথমে যদি আপনি বেদাত বলেন ওই বেদাতে কিন্তু খেপে যাবো আপনার বিরুদ্ধে আরে মিয়া বাপদাতা সত্যগোষ্ঠী করে আসছে এত বড় বড় হুজুরেরা করে আসছে তুমি এখন বলতে এসছো বেদাত যে দরুদ আমাদেরকে শিখিয়ে গেছেন সবাই যে দরুদ পড়ছেন এই দরুদ কে আমি নতুন নতুন যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো খেলা আর এগুলাকে যদি কেউ শিখানো দরদ বাদ দিয়ে এগুলোর কদর বেড়ে যায় এগুলা গুরুত্বপূর্ণ মনে করে তখন এটা বেদাত হয়ে যায় কথাটা বুঝতে পারছি হ্যাঁ এই জন্য যদি কেউ শেখ সাধুর কবিতারে দরদ মনে করে বাহি কা এটা হলো শেখ সাধু রহমতুল্লাহ আল এর কবিতা কবিতারে যদি কেউ দরদ বানায় এটা বেদাৎ তারপরে একজন একটা দরু বানাইছে নিয়ম কারণ উল্টা পাল্টা হয় সেটা সরাসরি বেধাত না হয় খেলা প্রচুর নতুন প্রিয় ভাই প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়ক কি ডাক্তার জাকির নায়ক কি আলেম বলা যাবে ফিকের দরকার নাই আমরা তাকে চিন্তা না করে আমরা নিজেকে নিয়ে ঠিক থাকি আমি কতটুকু ইমানের উপরে আছি ইসলামের উপরে আছি তাকে নিয়ে আমাদের চিন্তা গবেষণা দরকারে নেই তিনি আমাদের ইমাম না তাকে আমরা কোন ক্ষেত্রে ফলো করি না আমরা ক্ষেত্রে মাদা কে ফলো করি জাকির নায়ককে আমরা কেউ ফলো করি না বাংলাদেশের একজন মুসলমানও নাই যে মুসলমান জাকির নায়ককে অনুসরণ করে এরকম মুসলমান আপনারা দেখছেন কিনা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি একটা মুসলমান যে যে মুসলমান বলছে আমি জাকির নায়কে অনুসরণ করি জাকির নায়ককে অনুসরণ করবো না জাকির নায়ক একজন মুসলিম আমিও একজন মুসলিম তাই হেও সাধারণ একজন মুসলিম আমি একজন সাধারণ একজন মুসলিম এবং উনি তো আমাদের ছাত্র জাকির নায়ক তো আমাদের ছাত্র আমি কোরআন টিচার বলেন যে আমি মানুষকে ধোকা দিতে চাই না এই জন্য আমি শার্ট প্যান্ট পরি কারণ আমি একজন ডাক্তার মানুষ আমি মুফতিও না আলেমোনা মহাদেশোনা মোকা তাঞ্জাবি পায়জামার ড্রেসটা হলো আলেমাদের তা আমি আলেমার সুরন্তরি মানুষকে ধোকা দিতে চাই না এবং উনি সবসময় দাবি করেন স্টুডেন্ট হওয়া কি অপরাধ না আমাদের আমরা আপনারা আমাদের শিক্ষক ছাত্র আলেম ছাত্র ছাত্র ছাত্র হিসেবে থাকুক আর উনি তাই এর ব্যাপারে বিভিন্ন ব্যাপারে তাই তো তাই এর ব্যাপারে অনেক কথাবার্তা আছে তবে বল কথা হলো একজন দায় আল্লাহ যিনি হবেন তিনি তাই পড়াটা উচিত না তবে আমি এর আলোচনার মধ্যে বলছি যে আমার মাদুর ঠিক করতে হবে মাদু কারা যাদের কাছে আমি দাওয়াত দিব তাদের চাহিদার আলোকে আমাকে ঠিক করতে হবে যেমন পাগড়ি সুন্নত না পাগড়ি হলো কি আদাত এটা হলো আদতগত অভ্যাসগত এই জন্য শাহ ওসাইম রহমান ফতোয়া দিচ্ছেন পৃথিবী যে জায়গার ওলা মারা পাগরি পরে সেই জায়গায় পাগড়ি পরা শূন্য আদাত আফদল যে জায়গার আলমেরা পরে না সে জায়গায় না আমাদের দেশে মানুষ পাগরির প্রতিগরি দেখলে মানুষ সম্মান করে পাগরি দিন মনে করে এখানে পড়বেন এখন জাকির নায়ক এর দাওয়াত আর আমি একজন কুয়ার ব্যাং কুয়ার ব্যাং দাওয়াত দুইটা কিন্তু এক জিনিস না এটা বুঝতে হবে এটা বুঝতে অনেক জ্ঞান লাগে মানে কে কুয়ার ব্যাংক কে সাগরের ব্যাংক জ্ঞান লাগে কুয়ার মধ্যে মহাসাগর কারণ মহাসাগর করে যে কুয়ার মধ্যে তা আমি দাওয়াত দিই বাংলাদেশে বাংলা ভাষী মানুষের সামনে আমার ড্রেস হবে আমার পাগড়ি হবে আমার টুপি হবে এই যাদেরকে নিয়ে দাওয়াত দিই তাদের যাকে ন্যায় করে বাঙালিদেরকে দাওয়াত দেয়া ওনার দাওয়াতের ক্ষেত্র বিশাল ময়দান যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাইকে দাবার দেন এই ওনার ড্রেস ওনার টাই এটা মানে আমার আপনার টাই পড়া আর ওনার টাই পরা বেশ কম আছে দুইজনের মধ্যে অনেক বেশ কম আছে আমি পড়া যেরকম ক্ষতিকর উনি পড়া ওই রকম ক্ষতিকর না কারণ উনি যাদেরকে দাওয়াত দেন তারা টাই পড়া থাকলে ওই লোকের কথা বেশি শুনবে আর আমি যাদেরকে দাওয়াত দিই পাখরি ভরা থাকলে তারা আমার কথা বেশি শুনবে কথাটা বুঝতে পারছেন এই জন্য আমার জন্য আমাদের দেশে যুগ যুগ ধরে আলেম নাই এজন্য আমরা যারা আলেমা থাকবো তাই থাকবো আমরা পড়বো না কিন্তু উনার সেক্টর ভিন্ন সেক্টর এটা উনার বিষয় আর উনার জবাব আমরা দিতে বাধ্য না কারণ উনি আমাদের কিছুই না উনি আমাদের একজন ভাই মুসলমান ভাই এটাই ওনাকে আমরা বলোও করি না অনুসরণও করি না আমরা অনুসরণ করি মদিনার ও মাইকার আমাদেরকে যারা আমাদেরকে বলেন যে তোমাদের এই আমল ভুল তোমাদের এটা ভুল আমরা বলি যে ভাই ঠিক আছে সব ভুল মেনে নিছি তবে আপনি একটু কষ্ট করে মদিনা চলে যান মসজিদের নবীতে আমাদের উস্তাদা ওলা মাইকার আমরা মসজিদ নবীতে সারাদিন বসে আছেন ওখানে যাই আপনি একটু বাস করে আসেন আলমদের সাথে বহাজ করতেছে আর মদিনার আলমেরা যদি বলে দেয় ভাই আসলে এতদিন আমরা ভুল করছিলাম বাংলাদেশের মুক্তিরা আসি আমাদেরকে ভুলটা ঠিক করে দিছে সংশোধন করে দিছে আসলে এটা ভুল হইয়াছে তখন আমরাও ছেড়ে দিবো আপনি এখানে কিছু করা লাগবে না হেডকোয়ার্টারে হেড অফিসে বসে বসে চিন্তা করতেছিলাম একটা বিষয় আমি বাংলাদেশ থেকে একটা ওয়ার্ড শুনে গেছে আমাদের দেশের একজন মুক্তি সাহেব বড় আলেম বলতেছেন যে উনি নোয়াখালী মাই দিকেছেন একটা আলেম আলহাদা দুশো টাকা করি দে আমি রিক্সা চালাই আমার বলছে তুমি মসজিদের মধ্যে চাইবা জোরে আমিন বলবা তুমি ডেলি দুশো টাকা পাইবা এই আমি জোহর আসে মাগরিবা আমি সময় জোরে আমিন বলি আমি মসজিদে হারামে যখন চলা করে দেখেছি লক্ষ লক্ষ মানুষ জোরে জোরে এত লক্ষ মানুষের যদি সৌদি সরকার আমিন বলাইতে হয় তাহলে ডেলি তার কত লক্ষ কত কোটি টাকা খালি আমিনের পিছনে খরচ হয় তাহলে পুরো বছরে কত কোটি টাকা বাজেট দরকার খালি আমিনের বাজেট এত বাজেট দিয়ে এখানে লক্ষ লক্ষ লোকের আমিন বলা দিচ্ছে তাহলে আল্লাহবা শুনি যেগুলো মানে অনুমান আন্দাজ করে করে কয় জাকির নায়কের অনুসারী বাংলাদেশে জাকির নায়কের অনুসারী কে বাংলাদেশে একটা লোক বাংলাদেশে খুঁজে পাই নাই আমি আজ পর্যন্ত যে জাকির নায়িকের অনুসরণ করে কেউ জাকির নায়িকের অনুসরণ করে অনুসরণ করে কাদেরকে কেন মার কে অনুসরণ করে যে মদিন সব জায়গায় দাজ দাজতে পারবে না এই জন্য আমার সম্মানিত ভাইরা এই জাকির নায়ক দিয়ে দেন আমরা জাকির দিয়ে কোথাও দলিল দিনা জাকির নায়ককে রেফারেন্স দিনা কোথাও বলিনা তার ব্যাপার আমাদের এতে কিছু যায় আসে না আমাদের যদি বলেন যে মতিনার আলেম যে আব্দুল মোহসেন হাফেজা উনি এটা বলছেন কেন তখন আমরা ওনার কাছে জানতে চাইব যে শাহেক এটা তো আমাদের বুঝে আসে আমাদের কাছে যদি প্রশ্ন করেন ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটি কি এটার উপরে মানে এটার উপরে বিশ্বাস করা যাবে কি আলহামদুলিল্লাহ এখানে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হল হসপিটালে যাই আপনার দেখবেন যে অনেক ডাক্তার আছে এক ডাক্তারের সামনে লেখা আছে সহযোগী অধ্যাপক নিউরোলজি বিভাগ একজনের কাছে লেখা আছে সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ একজন লেখা আছে আপনার অর্থোপেডিক্স একজন এটা একজন এরকম লেখা আছে না এক ডাক্তারে যদি সব চিকিৎসা করে তাহলে ওই চিকিৎসাকে ভালো হয় প্রত্যেক রোগের আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার আছে আপনার যে সমস্যা শরীরে রাজনীতিও জানতে চাই ব্যক্তি জীবনও জানতে চাই পারিবারিক জীবনও জানতে চাই সামাজিক জীবনও জানতে চাই মনে হয় যে একজন সব রোগের ডাক্তার মানে সব মাসালা একজনের কাছে এগুলো ভিন্ন যে আলেম রাজনৈতিক জীবন নিয়ে কাজ করেন তার কাছে ব্যক্তিগত জীবনের মাসালা জিজ্ঞেস করবেন যিনি যেই বিষয়ে বিশেষজ্ঞ তা আমি রাজনীতি করি না রাজনৈতিক ময়দানের বিশেষজ্ঞ না আর এই ধর্ম মতবাদ এটা হলো রাজনৈতিক বিষয় ধর্ম নিরাম আসসালামের কোন কথা হাদিসের বিপরীত দেখা যায় এই ধরনের কথা মান্য করা সেরক হবে কি আলহামদুলিল্লাহ এই বিষয় আমরা আলোচনার মধ্যেই বলছি আর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে চাবেন না যে মাঝহাবের কোনো বিষয়ে হাদিসের খেলাফ এটা কিন্তু আপনি আমি সাধারণ মুসলিম সিদ্ধান্ত নিতে পারব না এইটা যদি মদিনারাম বলেন যে মাঝহাবের এই কথাটা আপনার সহি হাদিসের খেলাফ তখন আপনি সেটা মেনে নেবেন কারণ জামে ইসলামিয়া মদিনা মোনা এটা প্রতিষ্ঠাই করা হয়েছে এই বিষয়টা গবেষণা করার জন্য যে চারটা মাঝহাবের মশালাগুলো নিয়ে তারা এস্তেহাত করবেন এস্তেহাত করে সঠিক মতটা দুনিয়াবাসীকে জানাই দিবেন যাতে মানুষ সঠিক হাদিসটা সঠিক বিষয়টা আমল করতে পারে এই জন্য ওনাদের এস্তেহাদে যদি কোনো মাসালা এরকম হয় যে মাঝহাবের এই হাদিসটা দই আর এই হাদিসটা সহিদ তাহলে সহিটা আমল করব কিন্তু সহিটা জানার পরেও যদি আমি জিদ্ বসে থাকি যে না আমি আমারই মানুষ যেটা বলছে এটা মানব এটা মানব না এটা জেনে শুনে করলে গুণা হবে সেরেক হবে না কিন্তু গুণা হবে আর না জেনে না শুনে করলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু যারা জেনে শুনে হোক মানে জিদ্দরে প্রতিহিংসা বসত বসে থাকবেন না এটা হাদির যত সহি মানব না কষি মানবই না আবার অনেকে বলে যে এটা দুই লাখ টাকা কেউ যদি আমাকে বুঝাই দিতে পারে দুই লাখ টাকা দিব তো ওনাকে আপনি যত বুঝাইবেন উনি কবেন যে আমি বুঝলাম না কে দুই লাখ টাকা লাগবে না কেউ বুঝাইতে পারবেনা না এই জন্য মানে বুঝে শুনে যদি না মানে তাহলে তার গুণাগার হবে সেরে খবে না নামাজ শুরু করার সময় মুখে নিয়ত করা কি বেদাত জানতে চাচ্ছি আমরা একটু আগে বলছি যে সরাসরি বেদাতে যাবেন না সব কিছু কালে বেদাত বেদাত তখন কিন্তু যিনি বেদাত করেন ওনার মাথার আগ উঠে যায় ইমাম সাহেব তার অত্যাচারে অতিষ্ঠ কারণ ইমাম সাহেবের দামটা হয় কোথায় খতম আছে কোথায় মিলাদ আছে কোথায় কি আছে উনি আছে ওই চিন্তায় আর এ যায় খালি সকাল বিকাল মাসালা জিজ্ঞেস করে এই মামসাহ যদি করার সময় আছে দেখা যায় সকালে যাই মাসালা জিজ্ঞাসা করেন বিকালে যাই মাসালা তখন উনি এমন খেপা খেপে যে আবার উঠে দেওয়া শুরু করে যে এইরকম কিছু লোক বাইরেছে বাংলা বোখারি লি হাটে খালি মাসালা জিজ্ঞেস করে এই করে সেই করে আপনি তার বিরুদ্ধে সুন্নত আমাদের উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ একটা বই আছে এ হিয়াউস সুনান এ হিজাউস সুনান বইটা ভালো করে পড়লে বুঝতে পারবেন ওখানে এই আপনার এগুলো বলতে হয় তো এখন অনেকেরই দেখবেন যেমন হাত ও বাদে ফেলছে আবার সারে দিছে কি ব্যাপার ভাই সারি দিচ্ছেন কেন সালাসার জায়গায় আরবা বলে ফেলছে আবার শুরু করছে নিয়ম এখন তাকে যদি হঠাৎ করে আমরা বলি বা ইটা তো আকাশ থেকে নিচে উঠবে বলতে হবে যে বা শূন্যতের খেলা লাভ এই কথা বললে দেখবেন গরম হবে না যে নবীমের শূন্যত হইলো নিয়ত করা নিয়ত পড়া না আপনি তো নিয়ত করতেছেন না নিয়ত করতেছেন এই পড়াটা নবীশ্রামের শূন্যতে নাই এটা শূন্যতের খেলা আসলে যে মূর্খ লোকটা না জেনে করতেছে তার জন্য কিন্তু না যে এটা করতেছে এটা এবং তাকে প্রথমে আপনি বেদাত বলবেন না তাকে বলবেন এটা সুন্নতর খেলাপ তাহলে দেখবেন যে আস্তে আস্তে সে জানা শুরু শুরু করে আসলে নবী করছেন কিনা নবীম স্বাভাবিকা করছেন কিনা এজন্য এটা করা সুন্নতর খেলা জাকির জানতে চেয়েছেন নারী পুরুষের নামাজ এক নাকি আমরা কিন্তু আলোচনার সাথে আলোচনার সাথে সম্পৃক্ত না আমরা কিন্তু আলোচনা করিনি আমরা আলোচনা করছি শির্কের উপরে তাও যেহেতু প্রশ্ন করেছেন আবার উত্তর না পাইলেও মনে কষ্ট যাবে যে এত কষ্ট করে প্রশ্ন করলাম উত্তর দিল না তো এই ব্যাপারে কথা হলো পুরুষ আর নারীর চলাফ এক তবে সলাতের ভিতরে পার্থক্য আছে সলাতের পদ্ধতিগত এক কিন্তু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে পার্থক্যটা হলো পুরুষের সতর মহিলা সতর এক না মহিলা সতরটা ভিন্ন রকম সতর বেশি হবে। তারপরে মহিলার শারীরিক গঠন পুরুষের শারীরিক গঠন এক না। এজন্য নারীরা রুকু করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখবে তার নয় নারীরা চলাতে আলাদা সিস্টেম বানায় নিবে মানে আলাদা সিস্টেম বানানো যাব ওই নবী সাল্লাহ সাল্লাম যেভাবে সলাত আদায় করছেন পুরুষও সেভাবে করবে নারীও সেভাবে করবে। নবী সালাম নারীদেরকে বলো নাই যে তোমরা আয়সার থেকে আমার শিখো খাদিজার থেকে আমার শিখো বা অমুক মহিলা থেকে আমার শিখে কথা বলেন এই জন্য ওই কেউ যদি মানে আলাদা পদ্ধতি বানায় নেন সেটা সন্ন্যতার খেলা আলাদা পদ্ধতি বানানো যাবে না অর্থাৎ নবী সাল্লাম যে পদ্ধতিতে করছেন নারীপুরের একসাথে করবেন এই আমরা দেখা যায় যে ওই কিছু হাদিস পুরুষকে দিয়ে দিচ্ছি পুরুষদেরকে আলাদা করে হাত বানতে বলছেন নারীকে আলাদা করে বলছেন যদি এখানে সই হয় তো পুরুষও এখানে বানবে নারীও এখানে বানবে যদি নারীটা সই হয় আর যদি পুরুষের টা হয় তো নারীও এখানে বানবে আমরা দুর্বলতা দিছি আর পুরুষেরা সহিং এজন্য পুরুষেরা সহি আমল করবো এই জন্য পুরুষেরা নিস তার নিজস্ব মন গড়া ব্যাখ্যা আমি একটু জানতে চাচ্ছি আল্লাহ রসুল বলেছেন অমিন আসলাক আল্লাহ সর্বোত্তম আদর্শ হচ্ছে তাড়াতাড়ি করে ইফতার করবে এবং দেরি করে সাহারি করবে এবং পাশাপাশি ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাবে নিচে হাত বাঁধবে এই হাত সম্পর্কে একটু জানাবেন আরেকজনের কাঁধে তুলে দি কারণ নিজের কাঁধে দায়িত্ব রাখলে এটা জবাব আমার নিজে। আর আরেকজনের সালফে সালেহীনদের কারো কাঁধে তুলে দিলে সেটার আর আমার জবাব লাগবে না যা বিপদ ঝামেলা উনার উপর যাবে একটা আলাদা বই লিখছে এটার উপরে আলাদা একটা বই আছে এই বইয়ের মধ্যে হাত বাঁধার যতগুলো হাদিস আছে সবগুলা হাদিস আনা হয়েছে প্রত্যেকটা হাদিসের তাহাকি করা হয়েছে এবং তাহিক করে উনি দেখাইছেন হাত ব্যাপারে যতগুলো হাদিস আসছে একটা হাদিসও সহি না মানে একেবারে গলার নিচের থেকে শুরু করে বুকের উপরে পেটের উপরে নামের নিচে চার জায়গায় এখানে হাত কথা হাদিসে আসছে আবার হাত খোলা রাখার হাদিসও আসছে এই যতগুলো এসছে সবগুলো দই একটাও সহি না এজন্য উনি ওখানে বোঝাতে চেয়েছেন হাত বাঁধা কোনো বাড়াবাড়ি করা যাবে না এখানে একটাও সহি হাদিস নেই সবগুলা দৈব সুতরাং হাত এক জায়গায় বানলেই হল তবে এই দৈবের মধ্যে আছে আর কিছু সাধারণ এই ভিত্তিতে অনেক মহাদেশের কাম বুকের ওপরটাকে অগ্রাধিকার দিচ্ছে দৈবের মধ্যে অগ্রাধিকার কিন্তু সেটাও দৈব এই জন্য এই বিষয়গুলো মানে আলোচনা বা ঝগড়া করার বা বিতর্ক করার বিষয় না হাতটা কোথায় বাঁধবে বরং মসজিদে আলমে দেখছেন অসংখ্য মুসলিম হাত বাঁধেই না দই ভাই যেটা বলছেন এই হাদিসের মানটা হলো দই আর আমরা যেটা বলতেছিলাম যে ওই আলেম বলছেন যে নারীদেরটা দই পে নারীরা দই জন্য দইটা পুরুষেরা সহি সহিটা তা আমি ওই ওইটার জবাবে বলছি যে আল্লাহ আমি সমস্ত মহিলার সর্বসাজ কথা হলো যে পুরুষ এবং নারীর আলাদা কোনো সলাভ নাই তবে কোন নারী যদি এই হানাফি মাসাফের নিয়ম অনুযায়ী যদি আলাদা করে কিছু সালাদ আদায় করে এই কারণে তার নামাজ আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা আছে এবং আমরা একশোটা ধারাবাহিক বাংলাদেশের প্রচলিত জাল হাদিস আলোচনা করতেছি এর ভিতরে আলোচনা আছে নবী সাল্লা ইসলাম নূর এই ব্যাপারে কিছু কথাবার্তা আছে তবে এটা বিষয় না কি এটা আকিদার কোনো বিষয়বস্তু না কারণ ইমামা বে পরামর্থ লালে যে আকিদার বই লিখছে এই বইতে এই ব্যাপারে কোনো আলোচনায় নেই তারপরে ছয়শ হিজড়ি পর্যন্ত যত আকিদার বই লেখা হয়েছে এখানে এটার পক্ষে বিপক্ষে বা কোনো আলোচনায় আকিদার বইতে নাই অর্থাৎ ছিল না পরবর্তীতে কোনো ভাই এটাকে নবীমের মহবত কে অতিরঞ্জন তো নবী সাল সালাম নূর এই কথা ঠিক আছে নুর এটা কোনো কোনো ব্যাখ্যা দ্বারা প্রমাণিত সরাসরি আয়াত দ্বারাও প্রমাণিত না হাদিস দ্বারাও প্রমাণিত না সরাসরি কোনো জায়গায় নূর বলা হয়নি ওই নূর কোরআনে আসছে নূরের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে এখানে নূর বলতে হয় না এই সূত্র মনে রাখবেন ব্যাখ্যা কোনোদিন আকিদা হয় না আকিদা হয় সরাসরি স্পষ্ট কোরআনের আয়াত অথবা স্পষ্ট সহি হাদিস যেটা ব্যাখ্যা লাগে না ওটা হলো আকিদা তো এটা হলো কারো কারো ব্যাখ্যা আর নবিসাম নূরের তৈরি এই ব্যাপারে কোনো সহি হাদিস আসেই নেই যেই হাদিসটা দিয়ে দলিল দেওয়া হয় মানে নূরের যেখানে নূর বলা হয়েছে নূরের আয়াতগুলো দিয়ে নূরের তৈরি বানানো হয় কিন্তু কোনো আয়াতে এইভাবে নূরের তৈরি আসে নেই তারপরে যেই হাদিসটা বলা হয় যে আব্বালা খালাকাল্লাহ নূরি এটা হলো শীর্ষ জাল হাদিসগুলোর একটা সনদবিহীন জাল হাদিস মানে কোনো হাদিসের গ্রন্থে এই বাক্যটাই আসে নাই আরেকটা দলিল দেওয়া হয় যে আবা খালাকাল সর্বপ্রথম এই লিখছেন সাতশো হিজড়ির পরে লিখে নিচে মোসান্নাফে আব্দুল রাজাক হাদিসটা রেফারেন্স দেওয়া হয়েছে পরবর্তীতে মহাদ্দেশনিকম পুরা আব্দুর রাজাক মোসান্নাফে আব্দুল রাজা খুঁজে ফেলছেন এই হাদিস পান নে এরপরে উনারা মনে করছেন হয়তো মোসান্নাফে আব্দুর রাজাক ভুল লিখে ফেলছেন আব্দুর রাজ্জাক অন্য কোনো বইতে থাকতে পারে পরবর্তীতে আব্দুল রাজাক রাহেমাহুল্লার যত বই আছে তাফসিলের হাদিসের ফেখের সব বই খোঁজা হয়েছে তাও পাওয়া যায়নি অর্থাৎ জাল হাদিস। হাদিসের উপরে ভিত্তি করে আমরা অনেক ভাই বোন বিশ্বাস করে বসে আছি যে নবী সরসালাম নূরের তৈরি অর্থাৎ নবী সাল ইসলাম নূরের তৈরি হলে নবীসলামের মর্যাদা কমে যায় বাড়ে না কারণ ফেরস নূরের তৈরি এই জন্য যেটা আল্লাহাক বলেন নাই রসুল বলেন নাই যে আমাকে নূর দি বানাইছে সেটা আমরা জোর করেই বলার দরকার থাকে জি আমি কিছু চাইতে গেলাম কবরের লোকটাকে যাই বলতেছে আমাকে এটা দেন ছেলে দেন মেয়ে দেন আমি একটা গাড়ি কিনছি আমার গাড়িটা একটু দেখে রাখবেন আমি অপদে আছি আমার বিপদটা উদ্ধার করে দেন তখন এটা সেরে আজ যদি যাই বলি যে আসসালাম আলাইকুম ধারা কৌমিম ওয়াইন্নশা আল্লাহ মাইয়া জন্য দোয়া করি তাহলে এটা কবর জেন এটা হলো শুনল আর কবর বাসের কাছে কিছু চাইলে এটা সে